अस्न्ना ट्रस्ट सोन्ना के उ भाषित जीवन जन् الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত এই মাসিক মজলিসার মাহফিলে উপস্থিত হওয়ার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বছর আগে এক সময় আপনাদের বলছিলাম যারা পুরনো আছেন যে আমরা হয়তো আল্লাহ দিলে তখন জায়গা হতো না লোক ধরতো না নানা সমস্যা ছিল আমরা বলছিলাম এক সময় জায়গা হবে আল্লাহ আল্লাহেন আমি নিজেও গরমে বেশি কাতর এবারে এসির দোকানদাররা বলছিল আমরা এসি লাগিয়ে দেব আপনি এক বছর ধরে টাকা দিয়ে তাও সাহস পাইনি কারণ আরো অনেকগুলো কাজ আছে আপনারা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন যে আপনারা কষ্ট করে আসেন এখানে শান্তিতে নিরিবিলি গরমের কষ্ট কমিয়ে ভালো পরিবেশে অন্তর দিয়ে মন দিয়ে যেন আমরা আবাদত করতে পারি কথা শুনতে পারি আল্লাহ তালা যেন আমাদের মসজিদের আরো উন্নয়ন এসি লাগানো অসুস্থতা এবং দাওয়াতি কর্মকাণ্ডের আরো সম্প্রসারণ করার তৌফিক দান করেন এর আমরা সবাই দোয়া করি আমিন আমরা সন্ধ্যায় যে জিকিরটা থাকে আপনাদের গত কয়েক বলেছি এগুলো তো অবহেলা করবেন না জিকির অনেক রকম জিকির মানে স্মরণ করা জিকির মানে স্মরণ করানো জিকির মানে যে কোনো ভাবে আল্লাহ তালার নাম গুণাবলী হুকুম হাকাম জান্নাত জাহান্নাম আল্লাহ তালার বিধি নির্ঝেদ আল্লাহ তালার নবী পয়গম্বর আল্লাহ তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে পড়া মনে করা মুখে বলা মানুষকে মনে করানো সবই জিকির সবচেয়ে বড় জিকির হলো যে আপনি যখন চলছেন ফিরছেন কাজ করছেন আল্লাহর কথা আপনার মনে আসে এবং এই মনে থাকাটা আপনার কর্মকে নিয়ন্ত্রণ করছে। আপনি হারাম থেকে সরে আসেন এবাদতটা করছেন কখন কোনটে করলে আল্লাহ খুশি হবেন আপনার মনে আসে আপনি সেইভাবে চলছেন এর সে বড় জিকির আর নেই তবে এর অর্থ এই নয় যে আমরা মুখের তসবিত আহলিল জিকের বাধ্যব এই জিকির ওই জিকির সহায়ক ওই জিকির এই জিকির এ সহকারী এরকম কারণ সোনাই বলে অনেক সময় আমরা বলি আমাদের যুক্তি দিয়ে বিবেক আল্লাহর হুকুম বানাই তো বড় জিকির আবার বসে বসে জিকির করা দরকার কি একদিন কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ বোধহয় পড়ছি সাধারণত কখনো এরকম যায় না বলছিলাম যে আসর থেকে পর্যন্ত সময়টা আল্লাহ এত ভালোবাসেন বলতেন এই সময়টা মসজিদে বসে জিকির করা। বড় বড় ইত্যাদি নেকামলের চেয়েও আল্লাহ তাল কাছে বা ওই পরিমাণ আল্লাহ তাল কাছে প্রিয় এবং অত্যন্ত ফজিজরত পূর্ণ হবে আদত কেউ যদি আসর থেকে মাগরিব পর্যন্ত বসে আল্লা তালা জিকির করে তাহলে সে অগণিত পুরস্কার পাবে বিভিন্ন হাদিসে আসছে ত্যাগ ভাই বললেন আমি যদি এই জিকির গুলো হাঁটতে হাঁটতে করি সমস্যাকে না সমস্যা নেই সমস্যা হল বসে থাকার একটা ফজিলা আর চলন্ত অবস্থায় জিকির করা আর একটা ফজিলত রসুল্লাহ সাল্লাম যেটাকে যেভাবে গুরুত্ব দিয়েছেন সেটাকে সেভাবে গুরুত্ব দেওয়া ভালো আমরা আপনারা জিকিরটা এটা মাজলিসের দিনেও ছাড়বেন না মাগরিব পড়ে সন্ন্যত পড়ে আপনারা মোটামুটি নিজেদের নিয়মিত অজিফাটা করে নেবেন এমন না হয় যে আমরা ম্যাজিসের কারণে অজিফাটা নষ্ট হয়ে গেল দশ মিনিট পাঁচ মিনিট আমরা কিছু সময় দিই আপনারা ব্যক্তিগত অজিফা গুলো সেরে নিতে পারেন সকালে কি বলবে সন্ধ্যায় কি বলবে রাত্রে ঘুমাতে যেয়ে কি বলবে ঘুমের ভিতরে ঘুম ভেঙে গেলে কি বলবে কোনোটা বাদ রাখেন না এবং প্রত্যেকটার কি পাবে তুমি এটাও আল্লাহ বলে দিয়েছে আল্লাহাম বলে দিয়েছে যেমন আপনি ঘুমিয়ে পড়েছেন রাতের গভীরে ঘোম ভেঙে গেছে যে কারণেই হোক গরমে হলো পিপাসায় লেগে হলো হঠাৎ করে যে কোনোভাবে আপনি অজু করেননি গোসলও করেননি কিছুই করেনি বিছানায় শুয়ে আছেন। সবাই আপনারা জানেন আল্লাহ রসুল বলছেন যদি কেউ ঘুম ভেঙে গেলে ওই শুয়েগুলো পড়ে পড়ার পরে আল্লাহ তালার কাছে কোন দোয়া করে আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। আর যদি এরপর উঠে হবে করে আর আমাদের জন্য দরকার বলেই তো তিনি শিখিয়েছেন এজন্য আমরা আমলি দিকে অবহেলা না করি আমি দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমার কাছে যেটা মনে হয় আমরা সকলেই অন্তত দিনদার মানুষ যারা দিনকে নিয়ে চিন্তা করেন পরের সংশোধনে যত তৎপর নিজের সংশোধনে তত দুর্বল আমি যদি এখানে অন্যদের সমালোচনা করি আপনারা খুশি হবেন আমি যদি আপনাদের বলি যে সমাজে ওই করতে হবে সবাই উঠে পড়বে হ্যাঁ চলেন কিন্তু আমি যদি বলি আগামী মাজলিসে আসার আগে অন্তত বিশটা হাদিস পড়ে আসতে হবে এটা অনেকেই পারবেন না আমি যদি মনে করি আগামী ম্যাজলিসে আসার আগে অন্তত পাঁচটা দোয়া মুখস্থ করে আসতে হবে এটা বেশ কঠিন হয়ে যাবে আমি যদি বলি আগামী ম্যাজিসে আসার আগে অমক বইটা পড়ে বুঝে আসতে হবে আমাদের জন্য কঠিন হয়ে যাবে এটা বেশ একটা জটিল বিষয় আমরা দিন চাই নিজেকে যে ধাপে ধাপে এগিয়ে নেব এ বিষয়টাকে আমাদের কাছে কেন যেন কষ্টকর মনে হয় আমি আপনাদের দৃষ্টি এদিক আকর্ষণ করছি আমরা আমাদের কাছে আমি তো সবচেয়ে বড় হওয়া উচিত কাজে আমি যা কিছু শিখবো আমি আগে আমল করব এটা আমার চিন্তা হওয়া উচিত এজন্য আমরা যা কিছু বলি শুনি নিজেরা আমলের চেষ্টা করি একটু আমল বাড়াই আপনারা অনেকে এখানে আসেন যারা দীর্ঘদিন ধরে এখানে আসছেন কিন্তু অনেকেই প্রশ্ন করে দেখেছি যে এখনো অর্থ সহ বুঝে খতম করতে হবে আমাদের দরকার এটা কিন্তু আমরা অনেক অনেকবার বলেছি দুটো জিনিসের সমন্বয় করতে হবে এখন নিজেরা পড়তে হবে কোরআন সোনা সিরা আর একটা হলো আলেমদের সহবতে যেতে হবে দুটো সমন্বয় ছাড়া আমরা ভালো মুসলমান হতে পারব না কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি দেখা যাবে অনেকেই এটা করেননি কেন করলাম না কষ্ট করে মাসে মাসে মাহফিলে আসলাম অনেক কথা শুনলাম কিন্তু নিয়মিত প্রতিদিন একটু সময় কোরআন পর্ব আল্লাহর কালাম আমাদের তো কারো বোধহয় সন্দেহ নেই কোরআন যে আল্লাহর কালাম এতে সন্দেহ আছে নেই কারো অনেক ঝগড়া আছে নাকি নেই যে এটা করে সোয়াব হবে কি হবে না এ ব্যাপারে সন্দেহ অন্তত নেই অনেক বিষয় নিয়ে ওদের এটা করবো কি করবো দুই নম্বর পড়া বোঝা শেখা এটা যে বড় এ বাদক এ ব্যাপারেও তো কোন এক আছে নাকি তা আমরা কেন করছি না ঠিক তেমনি আপনাদের অনেকবারই বলেছি আমাদের মরম্বীর সাহেব বলতেন আমার শ্বশুর বলতেন যে বাবারা কোন পীরের মুড়িদ না কোরআনের মুড়িদ হোক আর পুরফুরা টুরফুরা যেও না মসজিদে যাও যদি কাউকে দেখো যে মসজিদে নিয়মিত যায় তার ইমানের সাক্ষী দেবা সে মোনাফেক না সে মুসলমান কথাটা হলো। যে আপনার মসজিদে নিয়মিত জামাতে নামাজ পড়া সহজ আমি যদি বলি আপনাদের কারোর জামাত মিস যায়নি এমন কয়জন আছেন অকঠিন হবে অথচ রাসুল্লাহ সাল্লা জীবনে জামাত ছাড়া নামাজ পড়েছেন এরকম ঘটনা নেই একবার তিনি একটা মহললায় মুসলমানরা একটু ঝগড়া বিবাদ করেছে শান্তি করতে মিটাতে এসে দেখেন মসজিদে নবীদে জামাত হয়ে গেছে বাড়িতে বিবি বাচ্চাদের নিয়ে আবার জামাত করেছে কিন্তু একা পর্নি আমরা অনেক বিষয়কে সুন্নত মনে করি সুন্নত হয়তো সুন্নত কিন্তু গুরুত্বগত সমস্যা আছে জামাতে নামাজ পড়া এটা ওয়াজিব পর্যায়ের সুন্নত রসুর আসলাম কেউ না পড়লে তার বাড়ি পোড়াই দিতে চাননি টুপি মাথায় না দিলে বাড়ি পড়াই দিচ্ছেন পাগড়ি না পড়লে বাড়ি পোড়াই দিচ্ছেননি এমনকি পাঁচ অক্টো তাহলে আমরা অনেকবার বলেছি ভাই তুসলে তো যেতেই হবে আমি ইন্টারনেট কম ব্যবহার করি তারপরও আমাদের অফিসের ছেলেরা চালায় মাঝে মাঝে ঢুকতে হয় একজন একটা পাঠিয়েছে বাংলাদেশের কোন একজন প্রসিদ্ধ মানুষ টিভিতে তাহলে আমাদের জীবন মৃত্যু কত কাছে বেঁচে আছি আছি মরে যাবো জানিনা আর এক সেকেন্ড কিনা মরে পড়বো না পড়ে মরব তো আমরা জানি না অনেক সময় মানুষ মরে পড়ে কে মরে মরার আগে আগে মরে নেই তারপরে পড়ে মৃত্যু এত কাছে এটা অন্যের মৃত্যু কাছে আর আমার মৃত্যু নোটিশ দিয়ে হবে এমন তো না ভাই তাহলে আমার প্রস্তুতি তো আগে দরকার ছিল আর আল্লা দিন তো সহজ আল্লা নিয়ে জামাতে নামাজ পড়বে জামাত ছাড়া নামাজ আমি পড়ব না এটাই তুই মানের দাবি এটার মাধ্যমে যা পাবো ঘন্টার পর ঘন্টা করে আবদুল্লাহ জাহাঙ্গীর ওয়ার্স পাবো না হতে পারে না রসল্লা সাল্লাটাকে এত গুরুত্ব দিয়েছেন এর চেয়ে বড় গুরুত্বা ফজরের নামাজের জামাত আমরা আসুন ট্রাস্টের ভক্ত আবদুল্লাহ জাহাঙ্গীরের ভক্ত আসি খুব ভালো কথা কিন্তু আমি যদি বলি গত এক মাসে ফজরের জামাত মিস হয়নি কয়জন কঠিন হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি ফজরের বলছেন ফজরের জামাত আর ঈশার জামাতের চেয়ে ভারী নামাজ আর মুনাফেকদের কিছুই নেই কাজে যারা এই জামাজে আসে না তারা মুনাফেক সাহাবিরা বলতেন কোন মানুষকে মদিনার কোন মানুষকে যদি কয়েকদিন পরপর মসজিদের যুগে এটা নিয়ম ছিল আমরা করি না মসজিদের ফজরের নামাজে কোনো মুসল্লি না থাকলে তারা খোঁজ নিতেন দেখা অসুস্থ কিনা এটা আমাদের দরকার আপনাদের গত একটা গল্প বলছি না গত দিনে মনে নেই একটা ঘটনা এক কালো আমেরিকান মুসলমান হয়েছেন মুসলমান হয়েছেন কোরআন পড়েছেন জেল থেকে বেরিয়ে ওনার আবাসিক এলাকায় গিয়েছেন ফ্লাট বাড়ি পাশের সবাই খ্রিস্টান সাদা কালো এক বিব্রত করত তার ওই বাড়ির ময়লার ব্যাগটা ওই বাসার সামনে তুয়ে রেখে চলে যেত ওই মুসলমান ওটা আবার নিয়ে রাস্তায় ডাস্টবিন যেখানে ময়লা ফেললে গাড়িগুলো নিয়ে যায় ফেলে দিত কিছুদিন পরে হঠাৎ একদিন ময়লা নেই। একদিন বা দুই দিন ভুলে গেছি না দেখে ওই সাদা আমেরিকানের দরজায় নক করেছে এরপরে দরজা খুললে বলছে সরি বিরক্ত করার জন্য আপনি আমাকে একটা নেকামলের সুযোগ দিতেন আপনার ময়লাটা নিয়ে ডাস্টবিনে ফেলা আমাদের ইসলামে খুব বড় এই কাজে সাহায্য করা এই আমি আপনার প্রতি গত দুই তিন দিন দেখছি আপনি আমাকে এই সুযোগটা দিচ্ছেন না আপনি কি আমার উপরে রাগ করলেন কিনা আমার উপরে বিরক্ত হলেন কিনা কোনো অন্যায় করে ফেলেছে কিনা এই ক্ষমা চেতে আপনার কাছে আসছে এখন আমরা বলবো যে আমরা তো সেই শুনেছি রসুল সত্য না কিন্তু মুসলমান এরকম করে আমরা তো কখনো শুনিনি পার্থক্য হলো তারা হলো পড়ে মুসলমান খুব বুঝে মুসলমান আর আমরা হলাম শুনিয়ে মুসলমান একটু পার্থক্য আছে যেটা বলছিলাম যে তাহলে একটা মানুষকে আমি মসজিদে দেখিনি তার মানে প্রথমে ধরে নিতে হবে লোকটা অসুস্থ যদি অসুস্থ না হয়েছে বলতেন আমাদের জীবনে এই গুরুত্বপূর্ণ সুন্ন যদি কাউ কাল না তৌফিক দিয়ে থাকেন যে দুই একটা সামান্য ওজোর ছাড়া আলহামদুলিল্লাহ জামাতে নামাজ পড়ছেন হজরের জামাত মিস হচ্ছে না আল্লা বড় তো অনেক কিছু চলে যাক অনেক ভালোবাসেন কারণ আমরা অনেকবারই আলোচনা করেছি আজকে আলোচনা করব না যে যদি কারো অন্তর মসজিদের সাথে থাকে আল্লা তালা কে দিন সবাই যখন কষ্টে থাকবে তাদের জন্য সায়ার ব্যবস্থা করবে আমাদের রাষ্ট্রের করবেন আসবেন আলহামদুল্ল এটা আমরা আশা করি আল্লাহ কবুল করলে অনেক বড় নেই কামল আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুননার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খুন্তকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামের আর অনেক বই কোরআন ট্রাস্ট জিরো ওয়ান জিরো সিক্স ফোর জিরো কিন্তু না জামাতে অবহেলা করে এটা অত্যন্ত বড় দুঃখজনক পরিবর্তন করতে সমাজকে পরিবর্তন করতে বিশ্বকে পরিবর্তন করতে আগ্রহী কিন্তু নিজেকে পরিবর্তন করতে খুবই দুর্বল আমরা আশা করব এই ভুল ধারা থেকে আমরা বেরিয়ে আপরা নিজেকে পরিবর্তন করি যেটা আমলে আসে প্রতিদিন কিছু হাদিস বুঝি প্রতিদিন আলেমুলাদের ভালো একটা বই পড়ি কিছু বুঝি অল্প হোক একটু এগু এক কত সময় ভাই নষ্ট হয়ে যায় আমরা বলছিলাম যে কাজে বসে আজকে মসজিদে আপনাদের আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে কাজে বসে যে কর্মে থেকে যে স্থানে বসে আমরা আমাদেরকে হারিয়ে ফেলি পরের জন্য জীবন নষ্ট করে দিই সেখানে আমাদের ভালো লাগে আর যেখানে বসে যে কথা পড়ে আমরা নিজেকে খুঁজে পাই নিজেকে ভালোভাবে বুঝতে পারি নিজের ভালো বুঝতে পারি সেখানে আমরা যেতে চাই না সেটা পড়তে চাই না কত আবেগ ভরে ইফা কত পেপার পড়ি মরব বা মরে পড়ব কিন্তু এর কাছা কাছাকাছি আবেগ নিয়ে আমি হাদিসের কয়েকটা পৃষ্ঠা পড়লাম না সিরাত নবী পড়লাম না কোরআনের কয়েকটা পাতা পড়লাম না আমি কেমন ইমানদার কত দুনিয়ার ব্যবসা বাণিজ্য হিসাব করতে রাত কেটে যায় ক্লান্তি লাগে না কিসের হিসেব আমার হলো দেড় বিঘে আমার ছেলে পেলে রয়ে কাটা তার ছেলে পেলে হয়তো আধা কাটা জমা জমি সম্পত্তি এই ঠিক না ভাই কিন্তু এই জমিতে যদি আমি মসজিদ করতে পারি এটা াসা করতে পারি একটা দিনী কাজ করতে পারি ওটা আর কেউ ভাগ করতে পারবে না আমার পরে দুই প্রজন্ম পরে তারা কি করে খাবে আমার চিন্তা আমি আমার জন্য কি করতে পারলাম আর ওদের জন্য কতটুকু করলাম এটা চিন্তা এর পরের প্রজন্ম ওরা নিজের মতো আমার দাদা আমার জন্য চিন্তা করিনি আর যদি করেও থাকে তার ওই নরিদে গ্রামে আমি যাইনি সব চিন্তা ভুল আর আমার তৃতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম কি বাংলাদেশ থাকবে যে অস্ট্রেলিয়া আমার কিছু জানি না যে আমি আমার জন্য কি করে যেতে পারলাম আর আমার যে নগদ দায়িত্ব সন্তানদের কোথায় রেখে গেলাম এটা চিন্তা করলেই হবে ভাইরা আমরা নিজেরা নিজেদের দিকে তাকাই যে কাজ করলে আমি শান্তি পাই যে কাজ করলে আমি আমাকে বুঝি আমাকে নিয়ে চিন্তা করতে পারি যেটা পড়লে আমি আমাকে ফিরে পাই সে আল্লাহর কালাম রসল্লা সাল হাদিস এগুলো আমরা নিয়মিত পড়ি অল্প হলেও আর যে আমলগুলো শিখি পালন করি যদি কোনো মোমেন যা শিখেন আমল করেন তাহলে দুটো কাজ হয় যেটা তিনি শিখেছেন আর ভুল হবে না আর তার জন্য এটা পরীক্ষিত তার জন্য আরও নতুন নতুন আমল শেখার এলএম শেখার দরজা খুলতে থাকবে আর যখন আপনি যা শিখবেন আমল করবেন না যা শিখেছেন ওটাও ভুলে যাবেন আর নতুন আর বাড়ালে তাকে আমাদের সামনে অনেক দিনই মাউসে দিনের কাজ দুই রকম দুনিয়ার কাজ। একটা হলো নিয়মিত নিয়মিত বিল্ডিং যখন করতে হয় সুন্দর করে করতে হয় মাঝে মাঝে আবার দু চার বছর খাওয়া দাওয়া নিয়মিত খেয়ে যেতে হয় মাঝে মাঝে ফলের মৌসুমে একটু পল বেশি করে খায় অমুক মৌসুমে শরীরে একটু উপকার হয় আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য দিনটা দিয়েছেন দেহের খাদ্যের মতোই নিয়মিত মাঝে মাঝে যেন আমরা যে দুর্বলতা আসে ওটা দূর করার জন্য কিছু মৌসুম দিয়েছেন আমরা দুভাবে ভুল করি একটা অধিকাংশ মানুষ করে যারা মৌসুমী অথবা বতুরে মুসলমান বতরে এবাদত করে বাকি সময় করে না এটা গল্প এটা আমরা এখানে সেরকম মানুষ নেই আমরা জানি আরেকটা হলো মৌসুম নয় ভুল মৌসুমে কাজ করি চাষবাদ ভালো জানি বৃষ্টি দেখেই ভালো চাষি না একেবারে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে বুনে দিলাম কিন্তু এই মাসে যে আরো বৃষ্টি হবে পানি জমে যাবে এটা জিজ্ঞেস করলাম না পানি জমে গেল নষ্ট হয়ে গেল এজন্য বতুরে ছাড়াও যারা নিয়মিত এবং বতুরে তাদের অনেক বতর ঠিক না রসুল এইসব বতর বলেননি আমরা বলবো বতর এবাদত করি আমাদের সমাজ এরকম আছে কিছু যেটা আপনারা জানেন যে সকল সময়ে এবাদতের কথা নেই বা যে এবাদতের কথা নেই সেগুলো আমরা করি সবে মেরাজের এবাদত সবে মেরাজের রোজা বিভিন্ন রকমের সবে বরাতের অতিরিক্ত মানে সন্ন্যাবিরোধী এবাদত এরকম অনেক কিছু আমাদের সমাজে আছে মহারমের অনেক এবাদত আছে যেটা শূন্যতে নেই কিছু আছে শূন্যতে আছে তৃতীয়ত কিছু মৌসুমের খোঁজ খবর ভালো রাখি না এটা সহি তার একটা হলো জুল হাজ মাসের জিলহাজ মাসের প্রথম দশ দিন আমাদের দেশে কিছু বিষয়ে বান্দা মুভমেন্টরা সচেতন যেমন শবে কদর শবে বরাত করা আল্লা তালা এই দশ দিনের এবাদত সবচেয়ে পছন্দ করেন অনেক সহি আর একটা মৌসুম হলো হজ যেটা শুরু হয়ে গিয়েছে এবং এটাও একটা আবাদতের মৌসুম এরপরে আসবে মহারম এটা এবাদতের মৌসুম আবার আমাদের দেশে দুনিয়ার অন্যায় গুনা পাপের মৌসুম আসুরার নামে শিয়াগণ এবং আমাদের দেশের বাংলাদেশের অনেক মুসলমান এত সব কাজ করেন অনেক গুনার কাজ করে। বাংলাদেশে নবাবরা নবাব সিরাজ উদ্দৌলা মুর্শিদ কুলি খান তারা শিয়া ছিলেন যে কারণে বেশ করতেন তারা যেখানেই তারা রাজধানী বা বিভাগীয় আঞ্চলিক কিছু করেছেন সেখানে একটা ইমাম বাড়া করেছেন ইমাম বাড়া মানে খানকার আর কি সেখানে একটা ওই ইমাম হুসাইনের কবর থাকে তাজিয়া তাজিয়া থাকে কবরের উপরে তারা ঘরে আমাদের দেশের আমাদের রন্ধে রন্ধে শিয়ামত ছড়িয়ে আছে যত আমরা নিজেদের সুন্নি দাবি করি সৌদি আরবে যখন আমাদের নাম শোনে আলী হুসেন আকবর আলী মোহাম্মদ হুসেন মোহাম্মদ আলী আমাদের কিন্তু সবার নামের সাথে হোসেন আলি টালি জড়িত আছে কিন্তু আবু বকর ওমর কিন্তু নেই ইরান ইরানের মানুষের শিয়া দেখ শুনি বাদশাহ ইরানের একটা এলাকা দখল করেছে সেখানে নতুন প্রজারা রাজার সাথে দেখা হচ্ছে কি নাম আমার নাম অমোক সালাম কালাম করে দেখা করে যাচ্ছে সন্ধে লেগে গেছে রাজা সবার নাম টাম শুনেছে সন্ধের সময় বলছে উজির কে লোকজন গেছে আচ্ছা এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত লোক আলী আকবর আলী আসগার আলী হোসেন আহান সবই পাইলাম কিন্তু আবু বক মোহাম্মদ আহমদ আছে আবু বকরমোর একটা ওসমান পাইলাম না হে তোমার কেমন দেশ কালকে আমার কটা আবু বকরমান ধরে এনে দিবা পরের দিন খুঁজে খুঁজে খুঁজে খুঁজে একটা কানা একটা আর একটা বলছে যে বাদশাহ আমাদের দেশে এর চেয়ে ভালো আবুকর ওমর ওসমান পাওয়া যায় না শোনা আমি তো দেখিনি শেয়া সমাজে বাথরুমে আবু বকর ওমরের নাম লিখে তার উপর পেশাব করা হয় এবং আপনি যে কোনো শেয়ার সাথে মিশলে দেখবেন যে কোনো কাপের ইহুদি খ্রিস্টান হিন্দুর আবু বকর ওমর ওসমান আয়সা রসল্লাহ সাল্লামের বিবি তার সাহাবিদেরকে অনেক বেশি ঘৃণা করে তারা ইসলামের যত বড় দুশ্মন ইহুদিনা সারা তাদের দৃষ্টিতে তার চেয়ে বড় দুশ্মন সাহাবাহ শিয়া মতটা আমাদের সমাজে ছড়িয়ে আছে রন্ধে রন্ধে আর শিয়া মতের মৌসুম হলো মহরম আগে এটা বেশ নিচু ছিল এখন একেবারে বিভিন্ন জায়গায় আজান দিয়ে শিয়া মত প্রচার করা হচ্ছে মহর্রমে দেখবেন কত কিছু আবার তারাই করেছে একটা হলো হুসাইনী ইসলাম আরেক হলো এজিদি ইসলাম মানে শিয়াদের বিরুদ্ধে গেলে সে এজিদি বিভিন্ন ভাবে আমাদের দেশে পীর মুরিদির নামে যেটা আছে অধিকাংশই শিয়া প্রভাবিত বা নিয়ন্ত্রিত আমাদের পাশে সামনে গেলে রাজবাড়ি সেখানে ইন্ডিয়ার মেদিনীপুরের পীর সাহেবরা নিয়ন্ত্রণ করেন আঞ্জুমানে কাদেরিয়াও নামে তারা আব্দুল কাদের চিলানির ভক্ত মুরিদ বলে দাবি করেন অনেক শির সেখানে আছে এখন আগে এটা করতেন না এখন তারা দ্রুত অনেকগুলো ইমাম বাড়ি বা ইমাম বাড়া বানিয়েছে সেখানে তব করা হচ্ছে চুমুক করা হচ্ছে মানুষ কিছুই বুঝতে চায় না অন্ধ। আবদুল কাদের জিলা ঘোর শিয়া বিরোধী ছিলেন যারা আবু আবুকর ওমরকে খারাপ বলে অথবা এই ধরনের শিয়া ইমামবাড়ি বানায়। ভেড়ে দলে বিশাল দেখবেন মানিকগঞ্জ অমোক ইমাম বাড়াই মানে মৈনন্দ সৃষ্টির ওরশ্বরী অযোধ্যা মনন্দ সৃষ্টির যারা আজকে আমরা হজের কিছু গল্প গুজব সংক্ষেপে বলার চেষ্টা করি আল্লাহ তো অফিক দান করুন আমিন হজের আকাম আপনারা যারা হজে যাবেন তারা তো শিখে নিচ্ছেন হজের কিছু গল্প আছে ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু কেন্দ্রীয় মসজিদে হজ বিষয়ক আয়াতগুলো আমরা আলোচনা শুরু করেছি হয়তো গল্প বলার সুযোগ এবার হবে না আমরা কিছু গল্প করি কোরআনেও হজের গল্প আছে হজের গল্পের প্রথম হল ইব্রাহিম সালামের গল্প ইব্রাহিম আলাহলামের গল্প মানে মানব ইতিহাসের একটা বড় অংশের গল্প ইব্রাহিম আলামের কথা কোরআনে আছে অনেক তবে কোরআন যা গাগুলো বলেনি ইব্রাহিম আলহালামের কথা কোরআন বলেছে তিনি তার সমাজের শির্কের প্রতিবাদ করেন বিভিন্ন জায়গায় আল্লাহ এটা বলেছেন বিভিন্ন ভাবে ঈদ কাল এলিহিমি হাফুন এই যে মূর্তি প্রতিমা এগুলোর তোমরা করো দাঁড়িয়ে থাকো ধ্যান করো তাদের সামনে মোড়াকা করো এটা কি তার কম বলল যে আমাদের বাপদাদা এগুলোর ইবাদত করে এসেছেন তাই তো করি এরা তোমাদের উপকার করে কথা শুনে কি করে অত শত বুঝিনি আল্লাহ না তারা ভয় দেখাল যে এই আমাদের দেব দেবতা যাদের আমরা এবাদত করি তুমি যদি এদের বিরুদ্ধে সব কথা বলছো এদের ডাকা যাবে না এরা তোমার ক্ষতি করে দেবে তোমার ধ্বংস করে দেবে তিনি বলেন ইল্লা কুবিহি ইয়াস আর তোমরা যার ভয় দেখাচ্ছ যে অমক দেবতা আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় তার বিরুদ্ধে বললে আমার ক্ষতি করে দেবে আমি ওদের ভয় না। আমার মালিক যা চাইবে তার বাইরে কেউ কিছু করতে পারবে না কিন্তু তোমাদেরকে আমি বলি যে তোমরা আমাকে এইগুলোর ভয় দেখাচ্ছ অথচ তোমরা আল্লাহর সাথে শরিক করছো আল্লা কোনোভাবে কোথাও নির্দেশ দেননি বিশ্বাস করেন এখনো পর্যন্ত যত ধর্মগ্রন্থ আছে যত রকমের বিকৃতি আছে তার ভিতরেও কোথাও আল্লাহর নির্দেশ নেই যে আল্লাহ ছাড়া কারোর মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে কোন নির্দেশ নেই আল্লাহ তো তোমাদের কোথাও বলে দেননি যে তোমরা আমাকে ডাকার জন্য অমক অমুকের মিডিয়া ধরো তার নামে মানত করো তার সিন্নি দাও তারা করো তার দাঁড়িয়ে থাকো তার মূর্তি বানিয়ে নাও তার কবরে চলে যাও অথবা তার স্মৃতি বিজড়িত স্থানটাকে এইভাবে করো আল্লাহ বলেননি আল্লাহ যেটা বলেননি আল্লাহর সাথে শরিক করছো তোমরা আর আমি এক আল্লাহর এবাদতের কথা বলছি তাহলে আম। এখন ভয় বেশি পাওয়ার দরকার কার আর নিরাপত্তা বেশি পাওয়ার দরকার কার এভাবে কম কে কম শুনলো না তাকে ভয় দেখাল তিনি কি করলেন তুমন আল্লাহ তোমাদের এই মূর্তি গুলোর সাজ করে ফেলো তোমরা যাও আল্লাহম ইলি তিনি মূর্তিগুলোকে ভাঙলেন একটা বাদ দিলেন বড় মূর্তি এরা এসে ওরকা যাইতে পারে আপনার সমাজে অনেক গল্প আছে এর সাথে সেগুলো আমি বলছি না কারণ কোরআনে নেই সহি সনদ নেই আমি সংক্ষেপ ইব্রাহিম আলামের গল্প ইব্রাহিম থেকেই হজ কালুমা ইমিন আমাদের মাহবুদদের ইলাদের কাম কে করলো নিশ্চয়ই সে বড় জালেম কালুহুম বলা বলি করল একটা যুবক আছে ওই যুবকের নাম ইব্রাহিম ও এইগুলো খুব সমালোচনা করে বলে ধরে নিয়ে এসো থাকে আগে মানুষ দেখুক এই শৈতানটাকে কেন ওই যে বড় যেটা ঠিক আছে ও করেছে ওদের কাছে জিজ্ঞেস করো যদি কথা বলতে থাকে এসব কথা বল এইবার পরিবেশ হলো আপাতকুমে তোমরা আল্লাহ রেখে এখানে আবার মনে রেখে আমরা সবসময় মনে করি নমরুদের কাছে তবে তারা আল্লাহর রুবি লোহেতে শিরিক করতো অনেক সময় রুব অনেক ক্ষমতা অস্বীকার করত। নিজেদেরকে রবদাবি করতো আমাদের তো পাওয়ার আছে কিন্তু আল্লা সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন যে নামেই হোক এটা তারা মানত তিনি বললেন তোমরা আল্লাহকে রেখে আল্লাহর পাশাপাশি বা আল্লাহকে বাদ দিয়ে এদের এবাদত কত যারা কিছু উপকার করতে পারে না তোমাদের মতো খারাপ লোক হয় না কালো তারা বলে না নিজেরা বুঝতে তো পারস এই মেরে ভেঙেছে আমাদের মাহ বুদ্ধের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব এত বড় অন্যায় জুলুম করেছে তার শাস্তি হবে যদি আমাদের মাহ বুদ্ধের ঠ বানো হলো ফের সেরা ট্রেনে ধরলো সেখানে টিপ পড়া লোক গেলটো সব মিশে কথা এগুলোর কোন ভিত্তি হাদিস কোরআনে নেই কোরআন শুধু বলছে যে তারা আগুনে পড়ানোর সিদ্ধান্ত নিলক নয়ান আর কু নিবার সালামান আলা ইব্রাহিম আল্লাহ বলেন আমি আগুনকে বললাম তুমি আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হও এবং নিরাপদ শান্তিময় ঠান্ডা বড় পরিব না কু নিবার সালামান আলা ইব্রাহিম বারাদুবি কেদানি তারা ইব্রাহিমের ধ্বংস করতে চেয়েছিল আমরা আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলাম এই ঘটনার পরে ইব্রাহিম আলি ইসাল্লাম তার ভাতিজা লুথ কে নিয়ে ওনার দেশ ছাড়লেন কালেননি মহাজনুল্লা রব্বি আমি হিজরত করবো আমার রবের জন্য ধর্মীয় ইত্যাদি বর্ণনা থেকে মোটামুটি বোঝা যায় যে ইব্রাহিম আলাইলাম ছিলেন এরাকের এই যে কুফা বসরা আমরা শুনি ছাদ্দাম হোসেনের ইরাক ওই ইরাকের একটা উর নামক শহরে প্রাচীন তিনি সেখান থেকে চললেন ইরাক থেকে সিরিয়া এলাকা হয়ে ফিলিস্তিন এলাকাতে আসলেন এটা তার হিজরত ফিলিস্তিন মিশর ইত্যাদি হয়ে ফিলিস্তিনের পাশেই তিনি বসবাস করতেন তাহলে এই তার ফার্স্ট স্টেপ এটা অন্য জায়গায় আল্লাহ তালা বলেছেন আপনি কেন এমন সব কিছু পূজা করেন যা কোনো কথা শোনেও না কোন কথা বলেও না কোনো উপকারে লাগে না ইনি কাদি যা আনি আব্বু ইয়া আবাতে আব্বাকে কত আদর করে আদব করে মহব্বত করে রাখছে যে মুাবা করতে হয় তার আকল কেনা কেন রসুল্লাহা রসুল নিজে নবী সাহাবিগণ তার কথা শুনতে পাগল তারপরেও সাহাবিদের মন ফেললাম দর্শকরা ক্লান্ত হচ্ছে কিনা জিমিয়ে পড়ছে কিনা দেখলাম না না এটাকে দায়ীদের কাজ না তুমি মোটামোটা গরম গরব কথা বললে ঠিকই কিন্তু কাম কি হলো দর্শকদের চোখের দিকে তাকাও তারা ক্লান্তি লাগলে সাবজেক্ট বাদ দাও সহজ করে বুঝাও গুরু গম্ভীর সত্য বললে মালিক আল্লাহ তার মানে আবার বলছেন আবু ইয়া আবাতি আপনি শয়তানের পূজা করেন না শয়তান তো আল্লাহর বিরুদ্ধে স্মরণ করেছে এইভাবে তিনি বোঝাতে থাকলেন অনেক বুঝালেন কিন্তু বাবা বুঝল না ইব্রাহিম তুমি আমার চলে তুমি তুমি তাদের যাও এখন ভাগো ইব্রাহিম বাবাকে বললেন যে আমি তোমার জন্য দোয়া করে যাবো ভালো করে কিন্তু আমি আর আমি তোমাদের কেও থেকেও বিচ্ছিন্ন হলাম চলাম আর তোমরা যাদের এবাদত করো ডাকো বিপদে পড়লে ডাকো বাবা আমি কখনোই খারাপ হব না কখনোই আমার ভাগ্য খারাপ হবে না এই সব ভূমিকাটুকুর উদ্দেশ্য হল আল্লাহ এখানে তার মূল একমত বললেন এর তাহলে আমরা ইব্রাহিম আলাই ব্যতিক্রম কি সারা বিশ্ব সকল মানুষ পিতা সমাজ বিরুদ্ধে চলে গেছে আমরা সবসময় সমাজের সাথে তাল মিলিয়ে চলতে করি। অনেক নি সমাজের জন্য মানুষে কি বলবে চিন্তা করে হারাম পাপ ও মেনে নি সেরেক বেদাত মেনে নি কি করা যাবে সমাজে আছে ইব্রাহিমের ব্যতিক্রমটা কি সব কষ্ট আগুনে পিতামাতাকে ছাড়া দেশ ছেড়ে দেওয়া সমাজ ছেড়ে দেওয়া সব স্বকে বুঝেছি এর বাইরে যাব না অজাতি ওমা আনামিন আমি গোড়া হয়ে গোলামির সাথে প্রচন্ড গোলামির সাথে আমার মুখটাকে দিকে ফিরিয়ে রাখব আর কারোর দিকে আল্লাহ বলছেন যখন ইব্রাহিম এই চূড়ান্ত পরীক্ষা পাস করল সমাজের চাপ পিতামাতার চাপ আগুনে পড়ানো বাচ্চার বিরোধিতা কিন্তু এই সামান্য একটা বিষয় মেনে নিলেন না আমরা যেটাকে সামান্য মনে করি সামান্য একটু মাজারে ফুল দিয়া সামান্য একটু করা যাক সবাই চলে গেল চাঁদা দিয়ে দেখা করা সামান্য কাজেই তিনি যখন রাজি হলেন না একেবারে প্রচন্ড গোরামের সাথে আল্লাহর সাথে লেগে থাকলেন আল্লাহ বলছেন তখন আমি তাকে দিলাম দান করলাম ইস ইসমাইল আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান প্রফেসর ড খুন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরো অনেক বই 01715400640 कुरान सुना जीवन बदले जाबल जीरो प्रजन्मगुल सर्वोच्च कर दिल एम इब्राहिम आल्लम एम एक व्यक्तित्व विश्व আমাদের রসুল্লাহলামের ব্যাপারে ইউদ্দিন আসারা খারাপ বলে আমরা অবশ্য ইউদ্দিন আসারে কোন নবীর খারাপ বলি না অন্যান্য ধরের মানুষেরা কোন নবী মানেন না কিন্তু ইব্রাহিম আলি সাল্লামকে তাকে মর্যাদা দেওয়া ভালোবাসা ভক্তি করা তাকে তার অনুসারী হিসেবে গৌরবোধ করা এটা ইহুদিরাও করে সংখ্যায় অল্প খ্রিস্টানরা করে সংখ্যায় অনেক মুসলমানরাও করেন সংখ্যায় অনেক এই না এই কঠিন ত্যাগ কঠিন গোড়ামির মাধ্যমে কাজেই আল্লাহর কাছে কিছু পেতে হলে আমাদের জন্য পরীক্ষার কথা হচ্ছিল আল্লাহর কাছে কিছু পেতে আল্লাহ খুব সহজে দেন কিন্তু পাওয়াটা বাড়বে আমার যোগ্যতার ভিত্তিতে ছোট্ট পরীক্ষা পাশও হয় শুধু হেরে যাওয়া যাবে না যেটা বলছিলাম ইবাহ আল্লাহ চলে আসলেন তার বড় ছেলে ইসমাইল ইসমাইলকে তার মা সহ রেখে চলে গেলেন তাকে কুরবানি দেওয়ার হুকুম আসলো আমার বই আছে এবং কোরআনের আলোকে কোরবানি ও জব্লা কেউ পড়ে থাকলে যে কুরবানীর হুকুম করা হয়েছিল ইসকে তাওরাতে আছে অর্থাৎ বাইবেলে আছে যে ইসমাইল জন্মালেন 12 বছর তেরো বছর বয়স হওয়ার পরে ইসাহ জন্মালেন ইসাহের জন্মের পরে বললেন যে এই জঙ্গলে রেখে আসবে কেমন আছে না ইব্রাহিম তার ছেলেকে কোলে করে কাঁধের উপরে নিয়ে চললেন বাইবেলে বলা আছে ইসমাইলের চোদ্দ বছর পরে ঈশাকে জন্ম তাহলে কি ঈশা কখন একমাত্র হয় নাকি তার মানে ওই সব ছিল নামটা পাল্টে আর ঈশাক বসাই তো দুই সন্তান হলে এক সন্তান এক সন্তানকে কুরবানি দেওয়া পিতার জন্য কষ্ট না একমাত্র আবার একটু বড় হয়েছে হুকুম আসলো কোরবানি করুক ওইটাও মেনে নিলেন সন্তান মেনে নিল মা মেনে নিল বাবা মেনে নিল আল্লাহর কাছে চূড়ান্ত সারেন্ডার প্রমাণ হলো এইবার আল্লাহ তালা তাদের মর্যাদাকে পরিপূর্ণ করলেন এই সারা বিশ্বের তৌহিদের কেন্দ্র কেন্দ্র হিসেবে এরপর আল্লাহ তাকে কাবা ঘর বানানোর হুকুম দিলেন আর অনেক হুকুম দিলেন যেটা বলছিলাম আল্লাহ তাকে প্রথমে বললেন কাবা ঘর বানাও তিনি বানালেন এরপরে আল্লা বললেন তুমি আজান দাও মানব জাতির ভিতরে তুমি আজান দিয়ে দাও ঘোষণা দিয়ে দাও যেন তারা সবাই এখানে সাহস করে তাহলে হজের আজানের এক এবাদত কে টিকিয়ে রাখার জন্য আল্লাহর এবাদত আর কারোর ব্যাপারে কোনো কনসিডার নেই দৌহিদের ক্ষেত্রে কোনো কনসিডার চলবে না এটাকে চূড়ান্ত করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিতে বললেন এইবার ঘোষণা দাও কিসের ঘোষণা তাহিদের ঘোষণা ঘোষণা দাও এখানে তুমি শিরিক করতে পারবে না আমার এই বাইতকে পবিত্র করবে যারা সালাদ পড়বে যারা এসতেক করবে যারা আসবে সবার জন্য অন্যান্য জায়গায় হজকারী ওমরাকারীদের জন্য তহাবকারীদের জন্য আর মানুষের ভিতরে আদান দিয়ে দাও তারা হজে আসবে হজে কি নিতে আসবে তা নিতে আসবে লব্বাহিক আমরা কি বলে যাই হজে আল্লাহ আমি দেখ শুনেছি এই যে আসছি ওই যে ইব্রাহিম আদান দিলেন না সেই আদানের আমরা সারা দিচ্ছি শুধু এটুক বলে আল্লাহ হাম প্রশংসা নিয়ামত রাজত্ব সব তোমার আল্লাহ তোমার কোন শরিক নেই তোমার এবাদতে শরিক নেই রুবাতে শরিক নেই শরিক নেই নেই রাজত্বে নিয়ামতে এই নির্ভেজাল তাওহিদ প্রতিষ্ঠার জন্য হজ আর এই নির্ভেজাল তাউহিদের বারবার পরীক্ষায় পাশ করার পরেই ইব্রাহিমের এ মামত বাইতুল্লাহ কিভাবে বানালেন কিভাবে এটা পবিত্র করলেন অনেক কথা নেই আছে সব যেটা বলছিলাম তাহলে ইব্রাহিম পেয়ে গেলেন গেলেন্দ পেয়ে গেলেন কিসের বিনিময়ে তৌহিদের জন্য প্রচন্ডতম গোড়া হওয়ার কারণে হানিফ হওয়ার কারণে বেকার ক্রেজি এক্ষেত্রে কোন মোলায়েম হবে না আমি নরম হতে পারি অনেক কিছু মেনে নিতে পারি ক্ষেত্রে কোন করতে না। এই প্রচন্ড প্রচন্ড গোলামি দিয়ে তৌহিদকে ধরে রাখা আমি সব মেনে নিতে পারি কিন্তু তৌহিদের ক্ষেত্রে কোনো আপোষ নেই একটা হাদিস আসছে এক জায়গায় মূর্তি পূজা হচ্ছে হাদিসটা পড়েছে সনদ সম্ভবত ঠিক আছে কেউ স্কাল করেছেন হাদিস একজন এক জায়গায় মূর্তি পূজা হচ্ছে বলছে যে কিছু দিয়ে যাও এই প্রতিমার জন্য কিছু ভোগ দিয়ে যাও দুইজন যাচ্ছে একজন বলো না আমি ভোগ দিতে রাজি নেই আমি প্রতিমার জন্য ভোগ দিতে পারবো না আমার শা সাথে সব মাবুদের জন্য তাকে কতল করে ধরে দিয়ে গেল। আল্লাহ বলে এই মাসির জন্য সে তো চোখে গেল সে একটু আপোষ মাসি তো সামান্য জিনিস না তৌহিদের ক্ষেত্রে মাসিও আপোষ করা যাবে না অন্য ক্ষেত্রে যাই করেন তৌহিদ হবে আপোষহীন এটা আপনাদের আগে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি একটা স্ত্রী তার স্বামীর বন্ধুদের সাথে গল্প করে ভায় দেওয়ারদের সাথে গল্প করে খাবার দেয় হাসে স্বামীর রাগ করে না কিন্তু স্বামী যদি কখনো দেখে আমার স্ত্রী আমার ভাই ছোট ভাই বন্ধুর সাথে এমন চোখে তাকিয়ে আছে যে চোখে আমার দিকে তাকায় ওই স্বামী আর ওই বউ নিয়ে ঘর করতে পারে না কারণ তার স্বামীর প্রেম মহব্বত সে শরিক বানিয়ে ফেলেছে স্ত্রী মহিলারও তাই মহিলা জানে স্বামী অনেকের সাথে কথা বলে কিন্তু কখনো যদি সে অনুভব করে আমার স্বামী মহিলা আমার আপন মহিলাও তার সাথে এমন এমন অবস্থা হয়েছে যেটা আমার সাথে হওয়া দরকার আর স্বামী মারে গাছ দেয় কীলে শাশুড়ি অত্যাচার করে অনেক সময় মেয়েরা মেনে নেয় কিন্তু এইটা মানতে পারে না মা। ছেলে খেতে দেয় না কষ্ট দেয় মেনে নেয় শুধু মাকে রেখে করে এটা কখনো মেনে নেওয়া যাবে আল্লাহ মেনে নেন না কিন্তু দুর্ভাগ্য ভাইরা ইব্রাহিম ইমামত পেলেন তৌহিদের জন্য হজের ঘোষণা দিলেন তৌহিদের ঘোষণা আমরা মুখে এই ঘোষণা দিয়েও শিরিক নিয়ে যাচ্ছি এবং শিরিক নিয়েই ফিরে আসছি আমাদের মত বলতো শুধু একটা বাক্য যোগ করতো যে আল্লাহ আপনার কোনো শরিক নেই তবে যাদের কাছে আপনি আল্লাহর আপনার মাহবুবান্ধা অলি ফেরেস্তা কিছু পাওয়ার দিয়ে রেখেছেন তাদের কিছু পাওয়ার আছে আপনার অলৌকিক রুবের পাওয়ার ক্ষমতা কিছু আল্লাহ শরিক করতে মানে কি তারা কে বলতে সৃষ্টিকর্তা দুজন বলতে নাকি কখনো আল্লাহ সাথে শরিক করার মানে কি আল্লাহ কিছু গুণ অম যেমন হিন্দুরা কাফের মুশাখ বলি তারা তো এক ঈশ্বর যেমন আমরা আজরা ইসালাম বলি মারাকুল মৌত জান কবজ করে কিন্তু আমরা কখনো আয়ু বাড়ানোর জন্য আজরা ডাকি না ডাকি নাকি হিন্দু বিশ্বাস অনুযায়ী জম যানোর তাহলে একটা হলো আল্লাহ ফেরেসাদের দায়িত্ব দিয়েছেন কিন্তু পাওয়ার কার হাতে তারা কল্পনা করতে না দায়িত্বের সাথে পাওয়ারটাও দেওয়া আছে জমের সেবা করলে জমের বাড়িতে গেলে আয়ু বেড়ে যাবে শিক্ষা কোথার থেকে আসে বুঝতে পারছেন তো এই যে আল্লাহ কাউকে ভান্ডার দিয়ে রেখেছেন কেউ কিছু করে দিতে পারে অথবা কেউ বললে আল্লাহ আল্লাহ নেবে এই হলো সব আমাদের রে রে আছে আমরা এগুলো সহই যাচ্ছি আবু জাহেল বলতো আমরা বলছি না দ্বিতীয়ত যে ও সির করি মক্কায় যে মানুষ সিরিক করে কিন্তু একেবারে এক একটা সিরিপ মক্কায় যে সেখানে কবুতরের গু কবুতরে গু নিয়ে আসে মরহম শুরু অনেক রহমত করুক এই বেচারা যদি আরব দেশে না আসতো কাবাঘর মানুষ ছুরি দিয়ে কাটিয়ে আর জিগে দিয়ে সেটাই মারি নিয়েছে এটা সত্যি কথা কিন্তু আমার এক ইন্ডিয়ান বন্ধু ভালো তাল বেলেম গিলাফের কাফুর কাটতে গেছি যদি মোহাম্মদ এমন আবদুল্লাহ আরো দেশে না আসতো তো অরিজিনাল কাবা গোড়া থাকতো না মানুষ জিগে দিয়ে আর এই কেটে কেটে কেটে তবে স্কুল সব এর ভিতরে যা পারে যেখানে এই কবুতরের দানা দেবে ওই দানা নিয়ে আসবে কাবা ঘরের পিলার খুশে খুশি মাটি নিয়ে আসবে আর মাটি নিয়ে নেবে গাড়ি পাথর নিয়ে নেবে তাহলে আমরা পাথর পূজারি মূর্তি পূজারিদের পার্থক্য এই জন্য ভাইরা আমি অলম্বা বলবো না হজ মৌসুমের প্রথম কথা হলো আমাদের মাজলিসনার কথা হলো যে তাহিদের জন্যই ইব্রাহিমের মর্যাদা মক্কার মর্যাদা সেই তাও আমরা নষ্ট না করি একজন হাজি সাহেব খুব বড় হাজি পয়সাওয়ালা মানুষ অনেক পয়সা আল্লাহ দিয়েছেন প্রতি বছরে হজ বা উমরাই যান এবং আজমি শরীফে যান তিনি বলেন আল্লাহর কাছে গোনাঘাতার জন্য মক্কায় যায় আর ব্যবসা বাণিজ্য পয়সা কোর জন্য আমরা আল্লাহর কাছে কি চাই রব্বানা আতে না দুনিয়া হাসানা অফিল আকের হাসানা দুনিয়া এবং আকেরাত দুটো দুনিয়ার টাকা আকেরাতে জান্নাত দুটোই মক্কায় যেতে হয় এবং আল্লাহ দুটোই দেন আমাকে বলছে হুজুর হজ করে যে যেমির শরীফ যাব। যে ভাই আল্লাহ রস্তে মোহাম্মদ রসুলের কবর দেখে যাওয়ার পরে আল্লাহ রস্তে আর কারোর কবরে যে ভাই যদি যাইতে আগে যে এটি একবারে শেষে যদি এরপরে কারোর কবরে যান বুঝতে হবে যে আপনি মোহাম্মদ সাল্লা কবরে এসে আপনার জান হইনি এই বেঈমানি করেন না ভাই কি বলবেন ভাই তো শিরক জন্য শির সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে আমরাও না বুঝে করে ফেলছি শির মুক্ত হই শির্ক মুক্ত থাকি শির মুক্ত হওয়ার দাওয়াত দি। اللہ تعالی عالم اللہم صلی علیہ محمد النبی الامی وعلا آلہ واصحابی اجمعین سبحانک اللہم و بحمدکا اشہد اللہ الہ الا انت استغفرک و اتو بلیک اللہم صلی محمد و علیہ وسلم السلام علیکم و رحمت اللہ <تصفيق>